ঈন আমরা গত সপ্তাহে থেমেছিলাম একশো দুই নম্বর আয়তে আজকে একশো তিন নম্বর আয়াত থেকে সুর আল আরাফের আমাদের তাফসি শুরু হওয়ার কথা ইনশাল্লাহ একশো এক এবং একশো দুই আমরা কুইকলি আবার একটু রিপিট করছি আল্লাহ তালা এই আয়াতগুলোর আগে আয়াত অল মসুর আল আরাফের আমরা শেষ করেছিলাম সেখানে বিভিন্ন নবীদের কাহিনীগুলো এসেছে এক এক অঞ্চলে এক এক দেশে আল্লাহ তালা এক নবীকে পাঠিয়েছেন এবং সেখানকার জালিম কমগুলো সেখানকার যারা ক্ষমতাসীন ব্যক্তিত্ব গুলো আছে শক্তিশালী লোকগুলো সবসময়ই নবীদের বিপক্ষে অবস্থা নিয়েছে ইসলামী দুশ্মনী করেছে পৃথিবীর এটাই ইতিহাস আল্লাহ তালা সেই কাহিনীগুলো শেষ করে বলছেন দিনকাল এই যে বিভিন্ন দেশ এবং জনপদ শহর বিভিন্ন মুলুকের কথা এতক্ষণ আলোচনা হল তাদের নবীদের সঙ্গে এগুলো কিছু খবর আপনাকে আমি তাদের কাহিনী গল্প এবং ঘটনা শুনালাম ওলাকা জাহুল তাদের সবার কাছে দরকার সবগুলো হক দলিল প্রমাণ নিয়েই এসেছিলেন কিন্তু কাবুল কিন্তু তাদের কপালে ইমান জুটেনি তাদের ভাগ্যে কারণ শুরুতেই যখন তারা দুশ্মনি শুরু করে দেয় আল্লাহ আল্লাহতালা তাদের কাছ থেকে ইমানকে আর তাদের জন্য বরাদ্দ করেন না তাদের কিসমত থেকে ইমানটা হারিয়ে যায় আল্লাহ আলী কিয় আলু এভাবেই যারা কুফরির সাম্রাজ্যে যারা প্রধান ভূমিকা পালন করে কাফেরদের মধ্যে যারা এভাবে দিনের দুশ্মনী করে আমি তাদের অন্তরে কি করে সিল দেমোহর লাগিয়ে দেই। যে তাদের কপালে আর ইমান জুটে না আমি তাদের অধিকাংশ লোকের মানুষের যুগে যুগে বিভিন্ন জেনারেশনের মধ্যে মধ্যে মানুষের আমার সঙ্গে কৃত যে চুক্তি কথা ওয়াদা এগুলা রক্ষা করেছে এভাবে পেলাম না এবং তা এসেছিল যে তারা তাদেরকে যখন সবাইকে সৃষ্টি করার পরে রুহকে সৃষ্টি করে আল্লা তালা কি বলেছিলেন আলাস্তু বেরব বিক্রুম আমি তোমাদের রব নই কি সবাই তখন স্বীকার করেছিল কথা দিয়েছিল মেনে নিয়েছিল কিন্তু এই কথাকে তারা ঠিক রাখল না দুনিয়াতে আসার পরে নবী গুন আসার পরে তারা এই কথাকে অমান্য করে ফেললো। ফেললা আমি অধিকাংশ মানুষকে পেলাম তারা ফাঁসেক হয়ে থাকতে চায় তারা ভালো মোমেন মোত্তাকি হতে চায় না অধিকাংশ মানুষের মধ্যেই এই সমস্ত গুনার দিকে ঝোঁক কুফুরের দিকে কবিরা গুনার দিকে ভালো মানুষ হওয়া ভালো ইমানদার হওয়ার দিকে মানুষের খেয়াল খুব কম লোকেরই আছে যুগে যুগে পৃথিবীর মেজরিটি মানুষ কি ইসলামের মধ্যে ছিল না কুফুরের মধ্যে ছিল সমস্ত থেকে ইতিহাস আনেন একই অবস্থা তো যাদেরকে আল্লাহ তালা দিন ইসলামের নিয়ামত দিয়ে ধন্য করেছেন তারা পৃথিবীতে যদি মানুষের সমস্ত মানুষের গনার মধ্যে পড়ে তারা যদি সংখ্যা সংখ্যালঘু হয়ে যায় মাইনরিটি হয়ে যায় এটাই তাদের জন্য সৌভাগ্যের কারণ আর এক পর্যায়ে এমন আসবে মুসলমানদের মধ্যেও আবার যারা ভালো দিনদার তারা আবার ব্যাপক মুসলমানদের মধ্যে তারা আবার মাইনোরিটি তাই না এক নম্বরে কাফেরদের মোকাবেলায় মুসলমানদের অস্তিত্ব গণলে মুসলমানদের সংখ্যা কম আবার মুসলমানদের মধ্যে যদি আপনি গণা শুরু করে দেন তাহলে দেখবেন কি যারা দিনকে ভালো মতো ধরে রেখেছে দিনের গুরুত্ব দেয় আমল করে এদের সংখ্যা ব্যাপক মুসলমানের তুলনায় কি পরিমাণ অনেক কম এটাই তো আল্লাহ বলছেন অধিকাংশ লোকে ভালো মানুষ পেলাম না অধিকাংশ লোকই খারাপ রাস্তায় চলে গেল এরপরে আল্লাহ তালা নবীদের কাহিনী শেষ করেন না এখন নবীদের আরও কাহিনী শুরু করবেন কিছু নবীর কাহিনীর পরে এখানে মাঝখানে আল্লাহতালা ব্রেক দিলেন আমাদেরকে কিছু নসিহাত করার জন্য নবীরা কি ভাবে পৃথিবীতে নবীদের সঙ্গে ব্যবহার করা হয়েছে তারপরে দুই তিন আয়াত আবার চলে গেলেন আরেক নবীর ইতিহাসে তিনি হচ্ছেন হাজত মুাম কোরআনের মধ্যে সবচেয়ে যে নবীর নাম বারে বারে মেনশন করা হয়েছে যার ঘটনাকে বারে নিয়ে আসা হয়েছে আয়াতের সঙ্গে একসঙ্গে করলে যার কথা অনেক বেশি আলোচনা হয়েছে সেই নবীর নাম কি মুসা আলি ইসালাম ইমার ক্যাথি রহমতুল্লাহ এগুলো পড়ে এমন এক মন্তব্য করলেন মানে কি মন্তব্য করলেন এর মধ্যে হেকমত কি নিশ্চয়ই মুসা আল্লাহামের উম্ম পৃথিবীতে দীর্ঘদিন ছিল ইহেতু জাতির ইতিহাস অনেক এবং তাদের মধ্যে যে সমস্ত উত্থান পতন হয়েছে তাদের মধ্যে যেখান থেকে যেখান থেকে এই প্রকৃত ওহি থেকে বিকৃতি এসেছে এগুলো সব কিছু এই উন্মতের জন্য অনেক শিক্ষণীয় আছে দিন বেশি দিন থাকেনি কারণ ওনার ইন্ত অল্প সময়ের ভিতরে আস্তে আস্তে করে কি ঢুকলো সেরে ঢুকে গেল আসল দিনা আর থাকলো না এক আল্লাহ জায়গায় কয় জনের অস্তিত্ব যোগ হয়েছে তিনজন মিলে তো কাজেই আর তো থাকলো না দিন কিন্তু ইহুদি জাতির মধ্যে অনেকদিন এই দিনটা ছিল থাকার পরেও তারা কিভাবে দিনকে চেষ্টা করেছে গাফলতি করার জন্য অমান্য করার জন্য বিভিন্ন তলিকায় এই তাদের কাহিনীটা মুসা আল্লাহ অনেক দিক থেকেই শিক্ষণীয় বেশি বিধায় এই কাহিনী এসেছে তো আল্লাহ তালে সাত করছেন একশো নম্বর আয়াতে অতপর ইতিহাসের ধারায় সিলসিলায় আমি প্রেরণ করলাম আউন এবং তার জনগণ তার সভাসদ বর্গ তার মিনিস্টার তাদের কাছে পাঠালাম দেখুন এবার যারা ফাসাদ সৃষ্টিকারী তাদের পরিণতি কি হলো এখানে এক আয়াতে পুরো কাহিনী পরে আসতেছে ফের আউন কি করলো ইত্যাদি পরে আসবে কিন্তু এক কথা আল্লাহ বলে দিচ্ছেন যে তারা ফা দলাম এবং তার লোকজন কি করলো যে তাদের কাছে আমি যে ওয়াহি পাঠালাম রেশা আলাদ পাঠালাম এটার সঙ্গে তারা জুলুমের আচরণ করলো জুলুমের আচরণ করলো অর্থাৎ এটাকে অস্বীকার করলো শুধু তাই নয় এই আমার এই দিনকে তারা উৎখাত করার জন্য মোকাবিলা করার জন্য আমার বিরুদ্ধে লড়াই করার জন্য তারা সর্বসম্মতি সর্বসম্মত ভাবে ঐক্যবদ্ধ হল তারা বড় ধরনের বিরোধিতা করে জুলুম করে ফেলল ফাউন্দর কাইফা কান আর মুফসিদ্দিন এখন দেখুন যারা ফসাদ সৃষ্টিকারী তাদের কি পরিণতি হয়েছে এক নম্বরে তারা জুলুম করলো জুলুমের তাহাদা অস্বীকার করলো এই দিনকে পক্ষ থেকে আর শেরক বিমান না আনা এবং তার সঙ্গে কালকে অন্য মাবুদ বানানো এটা সবচেয়ে বড় কবিরা গুণা সবচেয়ে বড় জুলুম এটা তারা করলো এবং সীমা লঙ্ঘন করল অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন তারা এই দাওয়াতের খবর পেয়ে সেটাকে মানতে অস্বীকার করলো অথচ তাদের অন্তরের মধ্যে হয়ে গেছে এই মুজা আলাহামের কাজ আবার কথাবার্তা কোনটাই তার নিজের না কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসা তারা কিন্তু ঠিকমতো জানত দুই রকম কারণে কুফুরি করে একটা মানুষ জানেও না সে বুঝতেই পারেনি যে কোনটা কুফর আর কোনটা ইসলাম না দিনের করেছে দিনকে এরকম করেনি আর কিছু লোক আসলে জানার সুযোগ হয়েছে জানতেও পেরেছে আবার কিছু ঘটনা আছে ফের আউনের মনে কোনো শোভা সন্দেহ ছিল না তিনি যে আল্লাহ রসুল একটু পরে আসতেছে তো কাজেই বিরোধিতা করে এটা পৃথিবীতে বিভিন্ন শক্তিগুলো যারা ইসলামের বিরোধী সারাদিন এই উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তারা কি একটু ত্যাগ পায় না এই ইসলাম কি গরিব এবং এই অনুন্নত দেশের মুসলমানদের নিজেদের ধর্ম ওনা আল্লাহ দেওয়া ধর্ম ভালো করেই জানে এটা কার আল্লাহ দেওয়া ধর্ম এই ধর্মের দিকে যদি মুসলমানরা আসে ঠিক মতো ধরে তাহলে এদের সঙ্গে আর পারা যাবে না এই ধর্মকে কিভাবে ঠেকানো যায় এর জন্যই বিভিন্ন রকম মুসলমান দেশ ও তাদের বরকন্দা তাদের খলি ফেরা বসে আছে ইসলামের দুশ্মনী করার জন্য বিভিন্ন তো কাজেই তারা জানে এতে অর্থকে তারা গ্রহণ করে নাই কিন্তু বুঝে এটা যে এটাই যে হক এতে কোনো সন্দেহ নাই জুন মানা হলু অন্যায় ভাবে বাড়াবাড়ি করে দুশ্মনী করে এবং নিজেদের আধিপত্য বিস্তারের নেশায় পৃথিবীতে কোনটা সংগ্রাম চলছে আধিপত্য বিস্তার কার দখল চলবে কার বড় কথা হবে সে কত বড় করবে আর কন্ট্রোল হাতের মধ্যে রাখবে আর আর কিভাবে দাবানো যাবে তাই না সেম জিনিস ফেরাম সময় যা হয়েছে এখনো তাই অন্য কেউ যেন মাথা উঠাতে না পারে আমাদের বিভিন্ন মুসলিম দেশের অবস্থা দেখেন কোন জায়গায় যদি ইলেকশন হবে তখন চিন্তা করে যে আমার তো এমপি হওয়ার চান্স আছে আমার তো অমুক পার্টি বিশাল পার্টি অনেক কিছু এখন চিন্তা করে আমার পার্টি তো আমি তো নমিনেশন পাবো কিন্তু আরেকজন তো ক্যান্ডিডেট আছে সে পাই কিনা তাহলে অনেক সময় দেখা যায় তাকে গুপ্ত হত্যার মাধ্যমে শেষ করে দাও তাহলে আমার রাস্তা পেলে নমিনেশন আমি পেয়ে যাবো এরকম ঘটনা ঘটে কিনা আর কোন সময় যদি হয় সেই অন্য পার্টির হোক তার চান্স বেশি আছে তাকে এরকম কায়দা সরাই দেওয়া যায় এখানে দুনিয়া থেকে তাহলে আমার পথের কাটা সরে গেলুয়া দুনিয়ার নিজের মানুষের এই আধিপত্য বিস্তার নিজ প্রভাব বিস্তার নিজের সবচেয়ে বড় কিছু হওয়ার এই যে অন্যদেরকে দাবিয়ে রাখা তাদের খামাকা দূষণ করা আকৃব মুসিদির এখন আপনি দেখুন এই ফাসাদ কি পরিণতি হয়েছে কি পরিণতি হয়েছে ফেরাউন এবং তার দল বলেন সাগর ডুবি হয়েছে সে খবর আসবে তো মুসা আল্লাহামকে আল্লাহ তালা পাঠালেন পাঠাই কি বললেন এঘা বি ইন্না হু তগ কাছে যাও শিশু করেছে তাকে দাওয়াত দাও তিনি গেলেন অকাল ফেরাউন ইন্সুল মূসা আলাইসালাম বললেন হে ফেরাউন আমি তো আল্লাহ রী সমস্ত আকাশ জমিন সমস্ত তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি আল্লাহ তালা রব কবুল করো। আমাদের আমার রব তোমার রব আল্লাহ ছড়া কেউ নেই ইল্লাল কুনাল মনে রেখো আমি আল্লাহ তালার ব্যাপারে হক ছাড়া অন্যায় কিছু বলে তোমাদেরকে আমি ধোকা দেব এটা হতেই পারে না হাঁকিয়ে কোন আমি অতি সত্য কথা বলছি এবং আমার প্রতি এই সত্য কথা বলা আজীব আমি আদার ও বললে আমার আল্লাহ আমাকে শাস্তি দেবেন কাজে আমি এমন কথা তোমাদেরকে বলছি যে কথা তোমরা একদম এমনিতে উড়িয়ে দেবা তোমাদের পছন্দ হবে না এটা কিন্তু এমন কোনো কথা নিয়ে আমি আসিনি আমার আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি যেটা তোমার শুনতেই হবে মানতেই হবে আর তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ প্রত্যেক নবীকে আল্লাহ তারা দলিল প্রমাণ মর্যাদা দেন কিনা সব নবীকে দিয়েছেন কোন মানুষের পক্ষে করা সম্ভব নয় আল্লাহ তুমনি ওই দলিল প্রমাণ সব আছে তোমরা কি চাও দলিল আছে তো কাজেই অস্বীকার না করে। তুমি ইমান এনে ফেলো আর কি করো ফার সালী ইসরা বনি ইসরায়েলের উপরে যে এতদিন ধরে নির্যাতন করছ তাদেরকে যে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন বানিয়েছ তাদের প্রতিটি ছেলে সন্তানকে ইজ আবাহা আবনা আহ তাদেরকে কিভাবে জবাই করেছ আর কৃত দাস দাসির মতো আজকে আপনি দেখুন বার্মার মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে এই নির্যাতন হওয়ার আগে এই কত কয়েক যুগ থেকে তাদেরকে কি করে জানেন ধরে নিয়ে আর্মি ধরে নিয়ে যা রাস্তা বানাবে বিনা পারিশ্রমিকের খাট কাজ কর সারাদিন না খেয়ে কাজ করা এই ঘটনা তো কয়েক যুগ থেকে চলে আসছে সারা দুনিয়া তো চুপ হয়ে বসে আছে। কত মানবাধিকার জন্য আজকের পৃথিবীর লিডাররা জান দিয়ে ফেলতেছে আর এই তো হত্যাযজ্ঞ তো শুরু করে কয়েক বছর পরে একবার কয়েক বছর পরেই শুরু করে দেয় আর যখন একটু কিছুক্ষণের জন্য থামি তখন কত রকমের নির্যাতন এইরকম নির্যাতনের শিকার বানিয়েছিল ফের আউন কাদেরকে বনি ইসরায়েলকে তাদেরকে দিয়ে সমস্ত বড় কাজ করাত খাটাতো গোলামের মতো ব্যবহার করত কোন মানবাধিকার নাগরিক অধিকার কিচ্ছু তাদের ছিল না এত নির্যাতনে তাদেরকে রেখেছে তো তিনি বললেন ফাহরসেল মা এ বানী আমাকে বনি ইসরায়েল দিকে মুক্তি দিয়ে দাও আমি তাদেরকে নিয়ে কোন জায়গায় আল্লাহর জমিনে চলে যাই তারা অন্তত প্রতি ইমান আনো আর বনি ইসরায়েলকে বন্দি দশা থেকে কি করো মুক্তি দাও দুটাই তো তিনি তো বলেছিল আমি তো আল্লাহ পক্ষ থেকে হয়ে আসছি এখন ফেরাউন তাকে জিজ্ঞেস করে আচ্ছা থাকে দলিল প্রমাণ থাকে চিহ্ন থাকে তুমি যে নবী তার প্রমাণ তাহলে দেখাও দেখি ওটা আন্দাজে কথা বলো তোমার কাছে কি আছে তুমি সত্যিবাদী হলে দেখাও তুমি মুসা আলাই বলে দেখা বলে দেখাও তিনি দেখালেন কি দেখালেন হাত থেকে লাঠিটা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সঙ্গে কি হয়ে গেল এত বিশাল সাপ যে একটা বিল্ডিং এর সমান কোনো কোনো রেওয়াতে আসছে অথবা একটা পাহাড়ের সমান হাঁক করলো আরকি মুখ হা করে ফেরাউনের সামনে গিয়ে পড়লো একদম তার সিংহাসনে বসে আছে সে তার সিংহাসনে এখন অলমোস্ট তার মুখের ভিতরে ঢুকবে এই অবস্থা হয়ে গেল এটা দেখে ফেরাও রহা যারা মিনহা বা আহ দশা ওটা দেখে মূষা ফেরাউন এমন ভয় পেয়ে গেল লাভ দিয়ে শৃঙ্ড় থেকে নেমে গেল ও আহদাসা তার কাপড় নষ্ট হয়ে গেল ও স আহা চিৎকার করলো ইয়া মূসা খুধহা ও না উ মেনু সা জলদি থমা থামা ওটাকে আমি এখনই ইমানো ইসরাই আর বনীকে তোমার সঙ্গে যা জানবা সব আমার থামা থাম কিন্তু মুসা আল্লাহ সাল্লাম কি করলেন সুযোগ দিলেন ফা আখা দা হা মুসা আলহিসাম ফসা আলাহ আবার হাত ধরলেন ধরার সঙ্গে সঙ্গে একটা লাঠি হয়ে গেল কোথায় চলে গেল সাপ আল্লাহ কত বড় তারপরে আরেকটা অন্য আয়াতি এসেছে বাড়ির পরের আয়াতি একশো আট নম্বর আয়াতি একটা হল লাঠি সাপ হয়ে গেল কত বিশাল সাপ আরেকটা হল ওয়ান আরেকটা দেখাই তোমাকে হাতখানা বগুলের তলে ঢুকাই দিলেন কাপড়ের ভিতরে আল্লাহ এত নূর এত লাইট এত সাদা অদ্ভুত এত বাই দ সাদা উজ্জ্বল আলোকিত এবং সেটা কেমন আলোকিত অন্য আয়তে এসেছে মিনকাই রেসু ইন যে অনেক সময় সাদা হয়ে যায় কোন কারণে যদি আবার এই যে কি হয় হয় ওই রকম কিছু না মিনগাই ইন খারাপ কিছু না আল্লাহ ব্যাখ্যা করে দিলেন কেউ যেন মনে না করে যে শেষরোগ হয়ে গেছিল কিনা না ইন কিছু কিছু নয় নয় অসুখ বিসুখের কারণে নয় আল্লাহ তালার কুদরতের কারণে হাতটা এরকম উজ্জ্বল সাদা শুভ্র হয়ে গেল এটা সবাই দৃষ্টিতে পড়ল দেখার পরে তাদেরকে দেখানো পরে আসতে আবার তিনি এরকম ঢুকালেন এখানের পরে আবার নর্মাল হয়ে গেল হাতটা এই দুটো প্রমাণ দেখালেন দেখার পরে আল্লাহ পৃথিবীর মানুষের অবস্থা দেখেন এখন ফেরাউন তার যে সভা সম্পর্ক আছে এখন সাপ তো থামছে আর সাপনায় লাঠি হয়ে গেছে এরপরে মজুরা দেখা টাকা শেষ হওয়ার পরে এখন তো চিন্তা করে যে তার এত পাওয়ার এত কিছু আমার তো সমস্ত সে তো মোধ হয়ে বসে আছে সব তো চলে যাবে এত এত বড় কোরবানি করে এখন তার ক্যাবিনেট মেম্বার আছে তার পরামর্শ সদস্যরা আছে সভাসদ বর্গ আছে তাদের সঙ্গে সে এখন পরামর্শ করছে দেখো তো কি অবস্থা কি দেখাইলো দেখো তো এগুলো কি করা যায় এখন এখন যারা তারা আছে তার পাশে আশেপাশে এরা কি সবগুলা চামচা চামচারা কি করে আর চাটে করে কদম বসি করে চানা চামচারা কি বলে আলমিনা বললো তখন তার সাংঘাতিক জাদুকর হয়ে গেছে হেভিলি ট্রেন ম্যাজিসিয়ান শাহির আলিম খালি সাধারণ ম্যাজিসিয়ান আলিম মানে এমন জ্ঞান অর্জন করছে ম্যাজিক এবং জাদুর উপরে অসম্ভব নবী রসুল কিছু না ওইদিকে নিয়ে যাচ্ছে জমিন থেকে বহিষ্কার করে দিবে তোমাদের সবকিছু সে দখল করে ফেলবে তার মানে কি এই দেশটা সে নিয়ে যাবে দেশের ক্ষমতা কার হাতে যাবে তার হাতে যাবে কি নিয়ে চিন্তা করে ক্ষমতা নিয়ে চিন্তা করে গদি নিয়ে চিন্তা করে এই গদিওয়ালা জালিমগুলোর মানুষ হকে আসে না বাতিল ধ্বংস হচ্ছে না নাজাক পাচ্ছে খবর নাই তার গদির দরকার মানুষকে এই স্লোগান ক্ষমতা গদির লোভে করে ক্ষমতা দখল করতে চায় রাজনীতি করতে চায় সব রাজনীতির ধোয়া দিয়ে বরবাদ করে ফেমাদাতা আমরুন এই যে তোমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে এই ধরনের এক বড় ধরনের পরিকল্পনা নিয়ে এসেছে একে কি করা এখন বলতো ফেমাদাত আমাকে তারা পরামর্শ দিলে এক কাজ করেন আপনি তাদেরকে ধরে রাখেন অ্যারেস্ট করে রাখেন তাদেরকে যেতে দেবেন না কারণ গেলে তো সেই রাজ যে সমস্ত জিনিস তার কাছে আছে সব মানুষ তার দলে ঢুকে যাবে তাকে ছেড়ে দেওয়া যাবে না ধরে রাখেন এখানে আর টাইম দেন আমরা তার এটা মোকাবিলা করব। কিভাবে আপনি যত শেখের জাদুকর এই আমাদের দেশে আছে পার্শ্ববর্তী দেশে থাকলে সব জায়গায় খবর দেন সবাইকে আমরা জোগাড় করে তার সঙ্গে চ্যালেঞ্জ করাবো তার জাদুকে দিয়ে পাল্টা জাদু দিয়ে তার জাদুকে আমরা নষ্ট করব। জাদুকর দের কাছে যায় এখন সব জায়গায় পাঠালো খবর আর ওই সময় মিশর এবং আশেপাশের দেশে প্রচন্ড জাদুর কাহিনী চলছে অনেক জাদু জাদুর কারবার ওই সময় জাদু একদম তুঙ্গে ছিল পৃথিবীর মধ্যে তো তাদের দেশে অনেক হাজার হাজার জাদুকর আছে সবাইকে খবর দেওয়া হলো সবাইকে জোগাড় করে নিয়ে আসা হলো সবাইকে জমাৎ করা হোক ইমাম লিপ্ত হয়ে আছে এখন জমা করার পরে আলিম আপনার কাছে যত ওয়েল ট্রেন ম্যাজিসিয়ান আছে অনেক শিক্ষিত এক্সপার্ট জাদুকর আছে সবগুলোকে ধরে নিয়ে আসুক বিশাল এক টাইম ঠিক করে দেওয়া হলো একদিন দিন তোমার জাদুর সঙ্গে আমাদের জাদুর মোকাবিলা হবে আর তার খুব কনফিডেন্ট এত জাদুকর সেমাত্র একজন তার সঙ্গে তার ভাই হারুন দুইজনে কি করবে দুইজনের জাদু আর হাজার হাজার জাদুকরের জাদু মোকাবিলা করলে টিকবেই না তাদের কনফিডেন্স খুব বেড়ে গেল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 সবসময় আধুনিক এখন আসলে তো অন্য আয়তে আল্লা তালা বলেছেন যে সে ফেরা ঠিকই জানে কিন্তু মনে করে জাদুর অনেক পাওয়ার আছে এই জন্য যারা জাদুকর তারা জানে যে আল্লাহর পাওয়ার অনেক বেশি এরপরেও জাদুর প্রতি তাদের ইমান এত মজবুত তারা জাদু ছাড়তে পারে না জাদুবিদ্যা তাদেরকে এরকম ভাবে কনফিডেন্স ধোকা আর কি এটা শত সবকিছুই ধোকা যে অসুবিধা নেই সব কামিয়াব হয়ে যাবে সব হয়ে যাবে অনেক কিছু করতে পারব আয় আল্লাহ বলেছেন কবে সে ঠিক করে দেন অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়ে যা কোন দিন হবে এই জাদুর প্রতিযোগিতা আমরা আর সে সবাই কেউ এটা মিস করবো না আর সমস্ত দুনিয়া সমস্ত দেশে খবর দিয়ে দেন সবাই এসে এই জাদুর তামসা দেখবে তাদের এত কনফিডেন্স সবাই এসে যখন দেখবে যে মুসাল পরাজিত হয়ে গেছেন। তাদের উইন করেছে তাহলে মুসার কাজ শেষ আর দেওয়ার কোন তরিকা থাকবে না এইজন্য জন্য সমস্ত মানুষকে আসে দেখতে খবর দাও আল্লাহ তালার মানুষ আসে দে খবর বেশি করে সবাইকে দেখাই দে হ্যাঁ তারা সবাইকে নিয়ে আসল কয়েক লক্ষ লোক নিয়ে আসে আজরান দাদুকররা আসলেন এসে বললেন আচ্ছা আমাদেরকে তো নিয়ে আসলো অনেক কিছু থেকে আজকে যদি আমরা বিজয় লাভ করি তা আমাদেরকে ভালো কোনো পুরস্কার দেবেন তো তারা তো আজকে এক কিছু আদায় করার সুযোগ আছে তাদের এত বড় মাবুতকে উদ্ধার করবে আজকে দাদু দিয়ে ফের আউন এত বড় বাদশাহ তার কাছে কি আদায় করে নেওয়া যায় করবশ্য কি বল আমি তোমাদেরকে আমার একান্ত কাছের লোক বানিয়ে ফেলবো আমার এই সভা সদ বর্গের মধ্যে তোমরা সামিল হয়ে যাবা তোমাদের অনেক প্রমোশন দেব মন্ত্রী মিনিস্টার কত কিছু হয়ে যাবা কে চাও খালি যাদের ভেলকি দেখাও অনেক কিছু পেয়ে যাবো তারা খুব পুলকিত খুবই খুশি এখন ওই দিন চলে আসলো এই বিশাল এক ময়দানে চতুর্দিকে মতো সবাই বসে তামসা দিচ্ছে লক্ষ লক্ষ লোক মাঝখানে এই জাদুর খেলা এখন বলবে তারা এখন জাদু করা বললো বলেছেন জাদুঘর গুলো প্রচন্ড বেআব ছিল না কিছু আদব টাদব ছিল তাদের এই জন্য আল্লাহ তাদের কপাল খুলে দিয়েছেন একটু পরে এসে খবর আসবে আল্লাহ প্লান করে ফেলেছে আর যারা বেআবী করে শুরুতেই ফের মতো এই বেআবদেরকে আল্লাহ খাতাম আল্লাহ আল্লাহন করবেন যখন তারা তাদের জাদু নিক্ষেপ করলো থ্রো করলো তিনি বললেন আগে তোমাদের টাকা দাও ফেলামা আল যখন তারা থ্রো করলো তাদের জাদুকে নিক্ষেপ করলো শাহরু আয়ুনান্নাস লোকদের চোখে শেহর দিয়ে ধকাই ফেলে দিল শেহের জাদুর আসল কাজ কি কি বলে আরে শব্দটা ভুলে গেলাম চোখের ভেল কি এটাও আছে আরেকটি কথা আছে আমি না। ধার মত মানে চোখে মনে হয় এত কিছু ঘটছে একটা লোককে এভাবে দুই টুকরা করেছিল নজরবন্দি এই কথাটা চলতেছিলাম হ্যাঁ এটাকে বল নজরবন্দির মতো হ্যাঁ হিপ্টোটিস এর মত কিছু একটা যে নিজে তার কন্ট্রোল তার কন্ট্রোলটা আরেক জায়গায় চলে গেছে জাদুর মাধ্যমে মনে হয় এবং সে কথা আল্লাহ ভেলকি লাগিয়ে দিল যে এখন তারা দেখতে পাচ্ছে অনেক কিছু হাবুহুম আর এত জাদু দেখি সমস্ত মানুষ ভয়ে আতঙ্কে উৎকণ্ঠায় পড়ে গেল আর কোনোদিন ঘটেনি তো আল্লাহাবিল এগুলোতে কিছুই না তো আল্লাহ তালা আবার আজিম বললেন কোরআনের মধ্যে তো আল্লাহ আজিম বলা তাসির করেছেন মুফাসির নিকর বলেছেন মানুষের কাছে খুব আজিম মনে হয়েছে কিন্তু আল্লাহর কাছে কিছুই না মাকড়শা তাদের থেকে দুর্বল কিন্তু মানুষের কাছে মনে হয়েছে এত বড় জাদু করতে পারে মানুষ কারণ কয়েক হাজার জাদু নিয়ে আসছে সবগুলো যখন একসঙ্গে ছেড়েছে তাদের এই কিছু যখন ছাড়া হলো তাদের তারা কি ছেড়েছিল আসলে তারা হাতে করে নিয়ে আসছিল কি দড়ি বা রশি কি বলে রশি বলেন কেউ দড়ি বলেন তাই না রোপ সে খবর অন্য আয়ত আল্লা তালা দিয়েছেন তারা এনেছিল দড়িয়ে ছাড়লো আর মনে হলো এগুলো সবগুলা সাফ হয়ে দৌড়াদৌড়ি করছে গোটা মাঠের মধ্যে কয়েক হাজার সাপ বা কয়েক লক্ষ সা ইয়াল্লা কে আমার দেখে মানুষের আতঙ্ক মানে কলজা উল্টে যাচ্ছে এখন ওকে এরপরে তারা কতজন ছিল জাদুকর কোন কোন রেওয়ায় এগুলো রেওয়ায় খুব সহি না বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়তে আছে। কোন কোন রেওয়ায় আছে বারো হাজার কোন কোনো রেওয়ায় আসছে প্রায় তিরিশ হাজারের উপরে কোনো কোনো রেওয়ায়তে আসছে আশি হাজারের উপরে জাদুকর কত জাদুকর ওই দেশে তখন ছিল জাদুর খেলাই তখন পৃথিবীতে ছড়িয়ে আছে সবাইকে নিয়ে আসলো এখন তারা এগুলো ছেড়েছে এখন তাদের পাল্লা তাদের কাজ করেছে এখন আসলো কার পাল্লা মুসা হাইনা আমি ওয়াহি করলাম মুসা তোমার লাঠি এবার ছাড়া আর সেটা এত বড় হয়ে গেল সেটা সাপ হয়ে অদ সবগুলো তাদের সাপ দেখা সব খাওয়া শুরু করলিষে সব খেয়ে শেষ একটাও নাই এইটা দেখার পরে সব শেষ তাদের তাদের কিচ্ছু থাকলো না সমস্ত সাপ তাদের খাওয়া শেষ এখন জাদুকর এই অবস্থা দেখে বেকায় পড়ে গুলো কি অবস্থা কি দেখতে পাচ্ছে এটা তারা তো এক্সপার্ট এখানে আছে। তারা দেখলে ধারণায় কি জিনিস সে নিয়ে আসছে এটা কোন জাদুর সংজ্ঞাতে কখনো পড়বে না তাহলে সামথিং এল এটা জাদু নয় এবং তারা বুঝতে পেরেছে এটা মহাশক্তিশালী আল্লাহর যে কথা ক্লেম করছে মোসা ওইটাই ঠিক তাদের মনে সঙ্গে সঙ্গে ইমান চলে আসলো সঙ্গে সঙ্গে তারা কি বলল বলে ফেললো বলে ফেললো হারুনের প্রতি আমরা ইমান এনে ফেললাম সঙ্গে সঙ্গে ইমান সমস্ত জাদু করিয়ে ফেললো যদি ইমান আনলো না আর কি করলো তার আগে ফাওয়ার তাদের এই জাদুর খেলা শেষ হয়ে হায়গুলো প্রতিষ্ঠিত হয়ে গেল আর বাতিল দাগ করেছিল সেটা বাতিল হিসাবে চলে গেল ফাগুলা ওকাল আবু সহাফরিন এখানে তারা সবাই যারা চ্যালেঞ্জ করেছিল মুসা আল্লাহিসামকে ফের আউন তার সভাসদ্বর্গ এবং জাদুকর সবাই সেখানে পরাজিত হয়ে গেল তোমাদের সবচেয়ে বড় রব মিশর দাসের নীল নদী আবার কথায় উঠে আর বসে আর সেই মাহ কপালে গালে এত বড় চপেটাঘাত কেমন বেজরত হলো অনকলবিন তারা জলিল খার হয়ে গেল আর যখনই নম্বর কি করলো তারা গেলের মধ্যে চলে গেল আল্লাহ তারা সমাজ চিৎকার করে বলল রব্বুল আলামিন যিনি তার উপর ইমান এনেছি যিনি মূসা এবং কত বড় হলো মুসাকে পরাজিত করবে আজকে মুসা আল্লাহ সালামকে আল্লাহ তালা বিজয় দান করলেন দাদুকরাই ইমান ফেলল এখন তারা কোন কোন তাপ স তারা যখন জাদুঘর আল্লাহ তারা জানেন এদের জীবনে এখনই পরীক্ষা আসছে এখনই পরীক্ষা আসবে এই পরীক্ষা যেন তারা টিকতে পারে শেষ দায়ে যখন তারা গিয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাত এবং জাহান্ন দেখিয়ে দিয়েছেন তারা দেখতে পেয়েছে জান্নাতের কত নিয়ামত দেখা যাচ্ছে আর যাহ নামের কথা শাস্তি ওই দেখাই দিলেন তাদেরকে তারা অটুট হয়ে থাকল এখন ফেরাউনের গালে যে কি গজব পড়লো তার উপরে এখন তো সে পাগল হয়ে গেছে এখন কি করবে সে তার করণীয় কি সে খবর সে বলছে এখন কলা ফেরাউন কবেলা ফ্রাউন বলল তোমরা ইমান এনে ফেলেছ আমি পারমিশন দেওয়ার আগেই আমি দেখলাম আমি তোমাদের সবচেয়ে বড় রব আমি তো বলব যদি ইমান আনতে হয় আমাকে জিজ্ঞাসাও করলো না এত বড় কাজ করলা আজকে আমাকে এভাবে অপমানিত করলে এখন সে এবারে ষড়যন্ত্র আবিষ্কার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে দেখেন না খালি ষড়যন্ত্র শুরু হয় ষড়যন্ত্র করব পান না খালি ষড়যন্ত্র খালি ষড়যন্ত্র এই আরেক হাতিয়ার জালিনদের হাতিয়ার তার বিরুদ্ধে খালি ষড়যন্ত্র হয় মিনহা এই যে একটা ষড়যন্ত্র তোমরা করেছ শহরের মধ্যে বসে বসে আমি তোমাদেরকে খবর দিয়ে আসার আগে এই কাম করেছে। এখন বুঝতে পেরেছি এটা বিরাট প্লট করেছ তোমাদের প্লট করেছ কু করার ব্যবস্থা করেছ এই স্বতন্ত্র পাকিয়েছ মুসার সঙ্গে বসে বসে তোমরা তোমাদের সঙ্গে যে মুসার গোপন আতাত হয়েছে এইটা এখন প্রমাণ করে দিলা দেখছেন কি ক্ষমত কি তোমার দিচ্ছে কোন আতা হয়েছে আমি কি করি দেখা কি শাস্তি তোমাদেরকে দেয় আমি তোমাদেরকে এমন শাস্তি দেব আগে তোমাদের পা এবং হাত হাত এবং পা কাটবো একটা একটা করে এক হাত এক পা এক হাত এক পা মিন খেলা এভাবে করে কাটবো অতপর বাকি যতটুকু থাকে এটা শুলির মধ্যে চড়াবো তোমাদের সবাইকে আমি ক্ষমা করব না আমাকে এত বড় অপমানিত করলে আজকে এত ষড়যন্ত্র পাকিয়েছ আমার বিরুদ্ধে ইলা তারা বলল তুমি আমাদেরকে হত্যা করবে হত্যা করে কোথায় যাবো জানো আমাদের রবের কাছে যাব আমরা ইমান নসলিমের ইমান দেখেন তখন তারা বলে বসল ইন্না ইলা রব্বিনা মুন কালিব যে আমরা আমাদের রবির কাছেই এরা যাবো আর তুমি আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ না তোমার এই প্রতিহিংসা চরিতার্থ করছো আমাদের সঙ্গে আমাদের অপরাধ কি ছিল ইল্লা যখন আমরা ইমান এনেছি আমাদের রবের চিহ্ন দেখে ক্ষমতা দেখে কুদরত দেখে আমাদের কাছে যখন চলে আসলো আমাদের রবের সুস্পষ্ট নমুনা তখন আমরা ইমান এনেছি এটা কি আমাদের অপরাধ হয়ে গেছে এত অত্যাচার নির্যাতন কেন করেছে তাদের অপরাধ কি আল্লাহ যিনি মহাশক্তিশালী সব্রশংসিত সে আল্লাহর করে তারা ইমান এনেছে এটাই অপরাধ আজকে বারবার মুসলমানদের অপরাধ কি আর কোন পরা ক্ষমতা দখল করার জন্য কোন পরিকল্পনা করেছে শেরিয়ার মুসলমানদের আল্লাহর আল্লাহ এই কারণে বিভিন্ন অনেক মুসলিম অত্যাচার কেন যে ভালো নামাজি দাঁড়িয়ে দিন দা দিনের কাজ করে তার উপরে কেন অত্যাচার শুধু একটাই যে আল্লাহর দিকে মানুষকে ডাকে দিনের দিকে ডাকে ইসামের দিকে ডাকে তাকে মানুষ হক চিনে বাতিল থেকে সরে আসে চোরে পথ ছেড়ে সত্যের পথের দিকে আসে তাদের বিরুদ্ধে খামাখা দুশ্মনী এই কারণে তারা হত্যার শিকার হয় গুমের শিকার হয় নির্যাতনের শিকার হয় জেল জলের শিকার হয় তাদের ইমান যে তারা এইভাবে ইমানে এনে ফেললেন কোনো কোনো তাফসিরে এসেছে তাদের নাম্বার ছিল কয়েক হাজার আর তাদের ইমান আনা দেখে দেখে সেই সমাবেশে যত সারা দেশের লোক ফেরাউন ঢাক ডোলপিটি নিয়ে আসছিল ওখান থেকে প্রায় ছয় লক্ষ সেই দিন ইসলাম কবুল করে থাকে জালিমদের ষড়যন্ত্র উল্টা হয়ে গেছে না যারা দিনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে উল্টা হবেই হবে ইনশাআল্লাহ আজকে হোক আর পরে কয়েকদিন পরে হোক তার হায়া থাকতে হোক আর তার হায়াতে তার আল্লাহ তাকে দুনিয়া থেকে হালাক করে নিয়ে গেলে তারপরে হোক হবেই হবে যা আল হাক্কু ও ইন্দাল বা কেনা যা হোক হাক আসবেই আসার জন্যেই এসেছে বাতিলকে বিতাড়িত হতেই হবে চলে যেতেই হবে বাতিলকে থাকার জন্য আসেনি এ পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত কত জালিম এসেছে কত জালিম রাষ্ট্র এসেছে কত জালিম সরকার এসেছে কয়টা টিকে থেকেছে কিন্তু ইসলাম টিকে থেকেছে না থাকেনি আলহামদুলিল্লাহ এত ষড়যন্ত্রের পরে ইসলাম কি মুছে যাবে কোনোদিন পারবে না ইনশাল কেরামত পর্যন্ত আল্লাহ রাখবেনই রাখবেন কোনদিন পাবে না মোসম্ম পরীক্ষা হবে কেউ পান করবে তাদের এই একটু আগেই তারা ইমান আনলো আর তার একটু আগেই তারা কি ছিল কাফের ছিল এবং ইসলামকে তারা চ্যালেঞ্জ করেছে আর কতক্ষণ পরেই তারা আল্লাহর কাছে শুরুতে তারা ছিল জাদুকর কাফে আর দিনের শেষে তারা শহীদ সাহেব আল্লাহর কাছে চলে গেলেন তারা কি পরাজিত হয়েছেন যে জালিম তাদেরকে হত্যা করলো তার ক্ষমতা দর্প দেখালো আসলে কে পরাজিত হয়েছে ফেরাউন ঐ সময় তার আল্লাহ আল্লাহ করেননি তার কিছুদিন পরে তো আল্লাহ আল্লাহ করেছেন হে জালিমরা যারা দেখো এখনো আল্লাহ তোমাদেরকে ধরেননি এখনো তোমরা হাজার হাজার মানুষ মারছ শত শত মানুষ মারছ এখন আল্লাহ তোমাদেরকে ধরেননি কিন্তু ফেরাউনের কথা মনে রেখো আল্লাহ তোমাদেরকে ধরবেন